যে ক্ষতি সেই সম্পর্কে আলোচনা করছিলাম এই পর্যায়ে আমরা বলছিলাম যে ঋণ রেখে মারা গেলে কাল ক্রিয়ামতে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে ঋণ যে কোনোভাবেই পরিশোধ করতে হবে এবং ঋণ রেখে মারা গিয়ে পরিশোধ যদি না করে মারা যান তাহলে জান্নাতের পথেও আটকে থাকবেন এমনকি যদি আপনি শহীদ হয়ে মারা যান তবু সব থেকে উচ্চ পর্যায়ের মরণ কিসের মরণ কার মরণ শহীদের মরণ আল্লাহ কোরআন করেছেন কিন্তু হয়ে মারা গেল তাকে ক্ষমা করে দেওয়া হলো আগে যা গোনাহ করেছে খালাস তার মাফ করে দেওয়া হলো মিনাল জান্না সে জান্নাতে তার নিজের থাকার জায়গা বা থাকার বিল্ডিং সে দেখতে পাবে হুল্লা ইমানের লিবাস তাকে পড়িয়ে দেওয়া হবে ওয়াই আজাবল কবর আর জান্নাতের আগে একটা জগৎ আছে না নাকি মানুষ মারা গেলেই সরাসরি জান্নাতে চলে যায় জান্নাতে যাওয়ার আগে কোথায় থাকতে হয় ক্যামত হওয়ার আগে মানুষ কোথায় থাকে মধ্য জগতে কবরে কবরের আজাদ থেকে তাকে মুক্তি দেওয়া হয় ওয়াই আমাজা ইল আকবর श्रृंगारे जो फुतकार करा समस्त मानुष घबड़े जा पड़े एक्ति ना के शहीद व्यक्ति घबराबेना अज्ञान है क्या दिन तानो मुकुट पड़ानो मुकुटे एक मणि एक मुक्ता अपनी कान तो दुनिया समस्त सम्पद व्यय कर ले क्या একটা মাত্র মুক্তা তারপরে মুকুটটা তো অনেক মুক্তা থাকবে তাই না আল্লাহকর সেই মুকুট দান করা হবে ওয়াই ওয়াসীন তাকে বউ দেওয়া হবে স্ত্রী দান করা হবে কটা বাহাত্তরটা বাহাত্তরটা হুর দান করা হবে তাকে আর যেসে স্ত্রী না হউর এন এত সুন্দরী আয়ত লচনা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 जाराथा उड़ना जर माथा और जो अपनी कान दुनिया दुनिया समस्त सम्पद जो व्यय करें से दान दी पर ना से दुनिया अंधकार आकाशे एक बार तकए आकाश उज्जवल हो जाए जी एक थुतु मेरे दे सारा दुनिया सुगंधित पड़े जाए এই হুর কটা পাবে বাহাত্তরটা পাবে আর এই সুপারিশ করার কি মর্যাদা এই সেই শহীদ যে আল্লাহর রাস্তায় জেহাদে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় জেহাদ জেহাদার সন্ত্রাস কিন্তু এক না সন্ত্রাসে শহীদ হবে না জেহাদে আল্লাহর রাস্তায় জেহাদে যে শহীদ হবে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 جهاد في سبيل الله والإيمان بالله أفضل العمال بولن سبتك اتوم كاجلو الله ربطي إيمان بونجهاد فقام رجلن فقال يا رسول الله رأيت إن قتلت في سبيل الله ابنك مونيكورن جو دي أمي الله الرسطة شهيد ہوئي جائي تكفر عني خطايايا أمان كي غنا شموه مافوئي جابي جوتو پاپ آمين كوري تشي پاپی تاپی مانوش آمين أمان شموه استو پاپ مافوئي جابي رسول الله صلى الله عليه وسلم আশা না থাকলে কিন্তু অবস্থায় পিছিয়ে অবস্থায় না তোমাকে পালিয়ে যাচ্ছিলে কেউ মেরে দিল তোমাকে তা না তুমি অগ্রসর অবস্থায় থাকবে সেই অবস্থায় যে তুমি মারা যাও তাহলে তোমার সমস্ত গোনা মাফ হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরেই রাসুল্লাহ তখন আবার সেই লোকটা প্রশ্নটা বললো যে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে কি আমার সমস্ত গোনাকে মাফ করে দেওয়া হবে সমস্ত নাই কি ক্ষমা করা হবে রাসুল্লাহ সাল্লাহ বললেন হ্যাঁ কুতিল তাহত মুখ বেলুন গায়ের মতবের এল্লা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 সঙ্গে সঙ্গে জিবি খবর করলেন যে আল্লাহ রসুল আপনি বলুন ঋণের পাপ মাফ হবে না শহীদ হয়ে মারা গেলেও আল্লাহতালা ঋণ রেখে যাওয়া ঋণ ছেড়ে যাওয়া ঋণ পরিশোধ না করে মারা যাওয়ার পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন না বুঝতেই পারছেন ঋণ হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ আবদুল্লাহিন এটা হচ্ছে মুসলিম শৈফ হাদিস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 কত কষ্টের জিনিস দেখেন আল্লাহর নবী জানাজা পড়বেন না অপরাধ কি ঋণ করেছে ঋণ পরিশোধ করেনি সুতরাং ঋণ করে মারা যাওয়া বিশাল কঠিন ব্যাপার ঋণ রাখা মোটেই ভালো না সালাম আবি নাকোয়া বলেন আমরা নবী সাল্লাহ আসলামের নিকট বসেছিলাম ইতিমধ্যে একটি জানাজা উপস্থিত হলো লোকেরা তাকে তার জানাজা পড়তে বললেন রাসুলাল্লাহ জানাজা পড়ে দেন তিনি জিজ্ঞাসা করলেন ওর কি ঋণ পরিশোধ বাকি আছে ঋণ করে মারা যা কি আছে নাকি সকলে বলল না তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন সম্পদ ছেড়ে যাচ্ছে তখন সকলে বলল না একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য मृत जीवेदारेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिमे मालिक हराम बनाए बैध है जानते हम देख इन श्रेष्ठत कल रेगारोटा पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े कल्याण दान कर पथे रही इसलाम रूपे प्रवेश करो छा प्रथम नमज दाओ प्रिय दर्शक मंडल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 সামনে রেখে রাসুল্লা সাল্লাহ আসাল্লামকে বললেন এ রাসুলাল্লাহ এই লোকটা জানাজা আপনি পড়ে দিন তিনি তার সম্পর্ক প্রশ্ন করলেন যে ওর কি কোনো ঋণ পরিশোধ বাকি আছে লোকটা ঋণ করেছে আর যদি ঋণ করেছে তাহলে ঋণ পরিশোধ বাকি আছে কি না বলা হলো হ্যাঁ ঋণ পরিশোধ করা হয়নি বাকি আছে তিনি বললেন তাহলে ও কি কোনো সম্পদ রেখে যাচ্ছে যে সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা যাবে সকলে বলল তিন দিন সম্পদ মাত্র তিন দিনের আছে তা শুনে রাসুল্লা সাল্লাম জানাজা পড়লেন তার মানে তিন দিনের ভিতরেই তার ঋণ শোধ হয়ে যাবে এই বুঝে তিনি তার জানাজা পড়লেন অতঃপর তৃতীয় জানাজা উপস্থিত হলো লোকেরা শেষে তাকে নামাজ পড়তে আবেদন জানালে তার সম্বন্ধেও তিনি একই প্রশ্ন করলেন এ লোক কি ঋণ রেখে মারা গেছে ও কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে সকলে বলল না ঋণ আছে সম্পদ নেই শোধ করার মতো কোনো টাকা পয়সা নেই বললেন ওর কি কোনো ঋণ পরিষদ বাকি আছে বললেন হ্যাঁ তিন দিন তিন দিন আর ঋণ পড়ে আছে শোধ করে যায়নি আর সম্পদ ছেড়ে যায়নি বললেন সাল্লু তোমরা তোমাদের সাথী সঙ্গীত জানাজা তোমরা পড়ো আমি পড়ব না তখন আবু কাতাদা রাজি আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ অবস্থা তো গুরুত্বপূর্ণ আল্লাহ নবী জানাজা পড়বেন না আর আল্লাহনবী যার জন্য দোয়া করবেন আল্লাহ তাই না আল্লাহ নবীর কাছে দোয়া কামনা করতে না অনেকে সবাই আল্লাহ আমার জন্য দোয়া করুন আল্লাহ নবীর দোয়া কবুল হবে এখন এই লোকটা মারা যাবে আর জন্য জানাজা দোয়া হবে না নবী দোয়া করবেন না আপনারা শুনেছেন রাসুল্লাহাম একবার এক জানাজা পড়ছিলেন যে তিনি দোয়া করতেন আল্লাহ রাহাম হুয়া আফি হুয়া আফান হুয়া আক্রম নাহ আসল হুবিল কামায়ুনা কাউলা লম্বা দোয়া এত সুন্দর দোয়া সাহাবি বলছেন আল্লাহ রসুলের কাছে দোয়া শুনতে শুনতে আমি ভাবলাম হাইরে আমি আশা করলাম যদি ওই মুর্দা মুর্দা না হয়ে আমি মুর্দা হতাম তার মানে রসুল এত সুন্দর দোয়া ছিল ওই দোয়া আমার ভাগ্যে কবুল হয়ে যেত আমি জান্নাতে চলে যেতাম এত সুন্দর দোয়া আল্লাহ রসুলের দোয়া আল্লাহ রসুলের কাছে দোয়া চাওয়া স্যার এমনকি মুনাফেকরা মুনাফেকরা কোনো মুনাফেকি করলে তাদেরকে বলা হতো تعالوا يستغفر لكم رسول الله يسو তোমরা يسو আল্লাহ রাসূল ক্ষমা চাইলে পরে তোমরা ক্ষমা পেয়ে যাবে তারপরে আল্লাহ الله واستغفر الله توابا رحيما ওরা কোন অন্যায় করলে অপরাধ করলে যদি তোমার কাছে আসে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূলও তাদের জন্য ক্ষমা দোয়া করবে এটা তার জিব্বদশায় এখন না এখন যদি আপনি মদিনায় যান আল্লাহর অম্বির দরবারে এসেছি এর রাসুল আল্লাহ আমার জন্য ক্ষমা প্রার্থনা কোন বলা চলবে চলবে এখন না এটা তার জীব্ব দশায় সুতরাং আল্লাহর রসুল আসসালামের কাছে এসে যদি ইস্তেফার করা হয় তারা নিজেরা করবে ফাস্তা গাফরুল্লাহ আফর আল্লাহমুর রসুল দুটো কিন্তু তারা নিজেরা বলবে আস্তা আফর আস্তা আফর হ্যা আল্লাহ আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তবে ক্ষমা হবে তাই না দোয়া প্রার্থীর জন্য দোয়া প্রার্থনার জন্য দোয়ার কামনা থাকতো মানুষের মনে প্রাণে যে আমি রাসুল উল্লা দোয়া নেব আর এই ব্যক্তি যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে ঋণ পরিশোধ না করে মারা যাবে সে রাসুলের দোয়া পাবে না শেষ জীবনে কত বড় ক্ষতি শুধু এই অন্যায়ের জন্য যে ঋণ রেখে সে শৈথিল্য করেছে ঋণ নিয়ে সে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 আমার ছেলেরা তো ঋণ শোধ করতে পারে তাই না ভয় নাই আর যদি কেয়ামতের ভয় থাকতো তাহলে কি এই কথা কেউ বলতো যে দা ঋণ শোধ করে দাও না হয় কেয়ামতে নব তখন বলছে ভাই বড় লম্বা সময় দিলি তার মানে কি কেয়ামতে বিশ্বাস আছে যে কেয়ামতে আমার নেকি ঘরে দেওয়া হবে কিংবা তার গোনাহ আমাকে বহন করতে হবে এই বিশ্বাস থাকলে পরে এই কথা বলতো যে বড় লম্বা টাইম দিলি তার মানে কেয়ামত আসতে এখন অনেক দেরি লম্বা টাইম মোট কথা ঋণ রাখা ভালো নয় ঋণ খবরদার রাখবেন না ঋণ পরিশোধ করে ফেলুন যখনই আপনার সামর্থ্য হয়েছে ঋণের বোঝায় ঘাট থেকে নামিয়ে দেন ঋণ দাতা প্রয়োজন থাকুক আর না থাকুক দাতা আপনার কাছে চায় আর না চায় যদিও না চায় ঋণ থাক ঠিক আছে পরে দিও যদিও বলে তবুও না না আপনার পয়সা আপনি ফেরত নিন আপনার টাকা আপনি ফেরত নেন ভাই আমাকে মুক্ত করুন এ হচ্ছে বুদ্ধিমানের কাজ সব সময় প্রস্তুত থাকতে হবে মরণের প্রস্তুতি নিয়ে থাকতে হবে তাই না কবে মরবেন বলতে পারবেন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 যখন আজাল এসে যাবে মরনের ঘড়ি এসে যাবে মরনের এলার্ম বেজে যাবে তখন আর কাউকে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে না কার্লাহ তখন বলা হবে রব গো আর একটু সময় দাও আর একটু সময় দাও তোবা করে নি আর একটু সময় দাও সাদকা করে নিই আর একটু সময় দাও ঋণ পরিশোধ করে নিই আর একটু সময় দাও ভালো কাজ করে নিই আর একটু সময় দাও নামাজ পড়ে নি কোনো সময় দেওয়া হবে লাইন আল্লাহ ইসলামী অর্থনীতিতে ঋণ এই জন্যই পরিবেশের ঋণ কেউ কাউকে দেয় না দিতে চায় না এই জন্যই এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেকেই ক্ষতিগ্রস্ত হয় এই জন্যেই কারবার বেড়ে চলেছে মানুষ সুদের ওপর ঋণ নিতে বাধ্য হচ্ছে যেহেতু ঋণ দেয় না আর ঋণ কেন ঋণ শোধ পায় না বলে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 আমি চেষ্টা করছি পরিশোধ করতে পারেননি অতঃপর ভুলে গেছেন যে ঋণ নিয়েছে সেও ভুলে গেছে জানিনা সে ভুলেছে কিনা সেটা আপনি বলতে পারেন না কিন্তু আপনি ভুলে গেছেন কিন্তু আপনার মনে আছে যে আমি একজনের কাছ থেকে ঋণ নিয়েছি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 পেটে উপোস মরতে হবে সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে সাহায্য চান যেহেতু ঋণ পরিশোধ করার নিয়ত রাখলে পরে আল্লাহ সাহায্য করেন আল্লাহ চান কি বলে সাহায্য চাইবেন আল্লাহ আল্লাহলিকা আল্লাহ আমাকে হালাল ডুজি দিয়ে হারাম থেকে কি করো আমাকে কি করে রেখো না আমাকে স্বয়ং সম্পূর্ণ করো আর দুনিয়াতে সবসময় তোমার প্রতি কি থাকতে চায়। কিন্তু তুমি ছাড়া আর কোনো সৃষ্টির প্রতি যেন আমি কি না হই কত সুন্দর দোয়া আর এটাই হচ্ছে ঋণ পরিশোধের দোয়া যা আল্লাহ তুমি আমাকে রিন পরিষদের সাহায্য করো আর ঋণ যারা করেন নি কিন্তু ঋণ করব করব করতে হবে এরকম ভাব আছে এরকম যদি समय सूझो परिस इत्यादि सृष्टि हो जाए परल्लार का दो कर ऋण करते ना चेष्टा कर ऋण करबना तरज क्य दवा करते हैं अल्लाह हम्मी आउजुबिका मिनाल ममी ओ मिनाल मगराम कौन दोआा करते नामांगशे नाम सालाम फिर आगे दोआाएसूरा बलबें आल्ला हम्माइन आउजुबिका मीनल मैम ओ मिनल मगराम मैम मान हम गुना আর মাঘরম মানে হচ্ছে ঋণ আল্লাহ আমি গোনাহ থেকে পানাস চাইছি আল্লাহ আমি ঋণ থেকে পানাহ চাইছি আল্লাহ আমাকে গুনাহ থেকে পানাহ দাও আমাকে ঋণ থেকে পানাহ দাও কারণ থেকে চাওয়া। পান কেন কারণ ঋণগ্রস্ত হলে মানুষ মিথ্যা বলে ওয়াদা দেয় ওয়াদা খেলাফি করে দুটোই মুনাফেকের আলামত মিথ্যা বলা মুনাফেকের আলামত ওয়াদা খেলাফিও মুনাফেকের আলামত আল্লাহ তালা আমাদেরকে তোফিক দেন মুক্ত হতে পারে আল্লাহ মামিন ওসলিলবীন মহমদ ওলিয় আজমাইন ওকম্বর ববরকত আমি আপনারা দেখছেন فلا تكونن من الممترين القرآن مهان اللار فقطك مهان نبير فقطي نازل تو سربو سترس توباني कर््यकुर हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित अल कुरान आलो कल सन्द साढ़े छोन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश